কাসিম ইবনু মুহাম্মদ রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন বারিরার ঘটনায় তিনটি বিধান প্রতিষ্ঠিত হয় আইসার আদ আল্না তাকে ক্রয় করে মুক্ত করতে চাইলে তার মালিকেরা বলল ওলা অর্থাৎ উত্তরাধিকার আমাদের থাকবে আইসার আদ আলহা বিষয়টি রসিল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট উল্লেখ করলে তিনি বললেন তুমি ইচ্ছা করলে তাদের জন্য অলির শর্ত মেনে নাও কারণ প্রকৃতপক্ষে অলির অধিকারী হল মুক্তিদাতা তাকে আজাদ করে এখতিয়ার দেয়া হল ইচ্ছে হলে পূর্ব স্বামীর সংসারে থাকতে কিংবা ইচ্ছে করলে তার থেকে বিচ্ছিন্ন হতে পারে রসুল্লাহ সাল্লাম একদিন আইসার গৃহে প্রবেশ করলেন সে সময় চুলার উপর ডেকচি ফুটছিল তিনি সকালের খাবার আনতে বললে তার কাছে রুটি ও ঘরের কিছু তরকারি আনা হলো তিনি বললেন আমি কি গোস্ত দেখিনি তারা বললেন হ্যাঁ গোস্ত রয়েছে হে আল্লাহ রসুল কিন্তু তা ওই গোস্ত যা বাড়িরাকে সাতকা করা হয়েছিল এরপর সে তা আমাদের হাদিয়া দিয়েছে। তিনি বললেন এটা তার জন্য সাদকা কিন্তু আমাদের জন্য হাদিয়া স্বরূপ